আইসা রাজি ইহতআ আল্লাহতে বর্ণিত তিনি বলেন যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা আল্লাহ তহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর পক্ষে তার হিজরতের পূর্বেই সংঘটিত করিয়েছিলেন যা তাদের ইসলাম গ্রহণের ব্যাপারে সহায়ক হয়েছিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তাদের গোত্রগুলো ইসলাম গ্রহণের ব্যাপারে নানা দলে ভাগ হয়ে গিয়েছিল এবং তাদের অনেক নেতা নিহত হয়েছিল